উমর এবনু খত্তাব রাজিয়াল তালান হতে বর্ণিত তিনি বলেন এক লোককে আমি একটি ঘোড়া আল্লাহ রাস্তায় আরোহণের জন্য দান করলাম ঘোড়াটি যার নিকট ছিল সে তার চরম অযত্ন করল তাই সেটা আমি তার নিকট হতে কিনে নিতে চাইলাম আমার ধারণা ছিল যে সে তা কম দামে বিক্রি করবে এ সম্পর্কে নাবি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন এক দিরহামের বিনিময়। যদি সে তোমাকে তা দিতে রাজি হয় তবু তুমি তা ক্রয় করো না কেননা সৎকা করার পর যে তা ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে আবার তা খায়